بسم الله الرحمن الرحيم يا ذاكر الأصحاب كن متأدبا واعرف عظيم منازل الأصحاب هم صفوة رفع بسم الله وكفر وصلاة العبادة للذين اصطرحا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 তার আগে ফেরেস তারা আল্লাপাকের আবাদতের মধ্যেই লিপ্ত ছিলেন এবং আল্লাহের তারপরে আল্লাহ মনে না করে আবার মানুষদেরকে আবাদতের জন্য বানিয়েছে মানুষের আবাদতের মধ্যে আর ফেরস্তাদের এবাদতের মধ্যে মৌলিক একটা পার্থক্য হলো ফেরেজ তাদের মধ্যে কোন কষ্ট নেই এই কষ্টের দরুন এই জন্য বন্দাদেরকে মোকাল্লাফ বলা হয় মোকাল্লাফ অর্থ হয়েছে যারে কি দেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে আবাদত গুলির মধ্যে আবার কিছুগুলো এবং যে আবাদত গুলির মধ্যে কষ্ট বেশি সে আবাদত গুলি আল্লাহাল কাছে প্রিয় বেশি সে আবাদত গুলি বেশি মর্যাদাপূর্ণ আর ওগুলোর দ্বারাই ফ্রেস্তাদের মর্যাদা ছাড়া দ্রুত আল্লাপাকের পুরস্কারের বিশালতা আলা কদরি আইজামিল বিপদের বিশালতা পরিমাপ অনুযায়ী বিপদ পুরস্কারটা তো কি বেশি স্বাভাবিক ভাবে এমনি সব মধ্যে বেশি কঠিন মোটামুটি সব সময় জেহাদের ইবাদত কিসের ইবাদত্তা জেহাদের ইবাদত্তা কেতালের এবাদত্তা এই জন্য কোরআন করিমের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে কুতিবা আলী কুমুর কেতাল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 এটা থেকে দূরে থাকা যে ব্যক্তি কল্যাণ কর মনে করবে তার এলিমের কি বিপরীত সে আসলে কিনা কি না রিজবানুল্লাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অংশ সবচেয়ে কি শ্রেষ্ঠ অংশ তাদের এই শ্রেষ্ঠত্বটা হয়েছে কিসের ভিত্তিতে তাদের আমলের ভিত্তিতে মানুষের এই শ্রেষ্ঠত্ব এটা নির্ধারণ হয় কিসের ভিত্তিতে এটা কোন বংশের ভিত্তিতে না বা সময়ের ভিত্তিতে না স্থানের ভিত্তিতে না যোগ্যতার ভিত্তিতে না কিসের ভিত্তিতে আমলের ভিত্তিতে। স্পষ্ট হাদিসের মধ্যে রসদ বলছেন মান বাপা বিহি আমাল যার আমল তাকে পিছনে ফেলে রাখবে তার বংশ তাকে আগায় নিবে না আমলে পিছিয়ে রাখলে বংশা নিবে না আমিলু। স্তর বদামল হয় মনে হয় বদামল যদি করে সে বদ আমল হিসাবে জাহান্নামের বেশি নিচু স্তরে কি করবে সে থাকবে নেকামলটা জাহ্নাতের উঁচু মর্যাদা দ্বারা পাবে নেক আমলের পরিমাপ অনুযায়ী কুল্লিং দ্বারা যেমন সেটার মর্যাদা কি হবে তত বেশি হবে সার্বিকভাবে আবাদত গুলির মধ্যে সবচেয়ে কঠিন আবাদত হলো জেহাদের আবাদত এই জন্য উন্মতের প্রথম অংশ তারা যে শ্রেষ্ঠ হয়েছেন কোন আমলের দ্বারা এই অংশগ্রহণ করেন এরপরে রসুল বলছেন হাইরুল করুনি করণি সুমল্লাদিন যে আমার সময়টা হল সর্বশ্রেষ্ঠ সময়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 ওই তিন ব্যাপক প্রচলন থাকবে সে আমল গুলি আল্লাহের কাছে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এমনকি নেই গ্যারান্টি নেই যেই যুগ ব্যাপক প্রচলিত আমল গুলো আল্লাহর কাছে মকবুল হিসেবে গ্রান্টি প্রাপ্ত সেই যুগ বর্তমান সময়ের মধ্যে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা কে কি করেন কি জবাব আসবে বলেন কাউকে যদি জিজ্ঞাসা করি আপনি কি করেন সে বলবো আমি ব্যবসা করি একজনকে জিজ্ঞাসা করি আমি চাকরি করি আরেকজনকে জিজ্ঞাসা করি আর একজন করেন আমি উমুক প্রতিষ্ঠানের মতামে এই প্রশ্নগুলি না আপনার ব্যস্ততা আপনার ব্যস্ততা কিসের মধ্যে সেদেশা করবে এই ধরনের কোন একটা কাজ না কি করেন আরে খানের খবরাখবর নেয় এটা তো সবাই করে বুঝে আসে যে দাদা নিজের জীবনের কাজ বানায় রাখছে আপনি একজন হুজুরে দেখছেন যে ইমাম সাদারে দেখছেন যে বাথরুম টাইট আছে আপনার জিজ্ঞাসা করেন এই সব কি করে আপনি কি বলবেন তার জন্য এর অর্থ না সে বাথরুম কি করে না যায় না ঠিক সাহাবাহিকার অন্যান্য কাজগুলি করছেন হাদিসের চর্চা করছেন ফিকার চর্চা করছেন কেরাতের চর্চা করছেন হেসের চর্চা হয়েছে কি চটটা হয়েছে কি পরিমাণ এটা জীবনের ব্যস্ততার আমি কালামের ক্ষেত্র এটা ছিল এক দুজন ছিলেন ব্যস্ততা ছিল কোন বিষয়টা বিপদ সে সময় ফর্জে আইন ছিল না কিফায়া কেফাইফাই স্বামীর ভাষায় মুসলমান নিজ দেশে নিরাপদ মুসলমানদের কাউকে কাফেররা বন্দি করে নিয়ে যাচ্ছে এই সংবাদমানদের দখল করে ফেলছে এই সংবাদ নাই। এমন কোন সংবাদ নাই কাফেররা নিজ দেশে আপন আলোতে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত মুসলমানরা নিজ দেশে নিরাপদ এই অবস্থায় মুসলমান খলিফার উপর কারণ তারা হল আল্লাহর শত্রু তাদের অবস্থানের কারণে সাধারণ জনগণ গুলি পৃথিবীর মানুষগুলি জাহ্নামি হইয়া হইয়া কি হইতেছে মরতেছে আর ওদেরকে জান্নাতের পথে আন্দোলনের ব্যবস্থা তাদের উপর কি করা আধিপত্য বিস্তার করা তাদের উপর আধিপত্য বিস্তার করে ফেলে তাদের শক্তিটা হবে শেষ হবে সাধারণ নিয়মা যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয়ী হবে লোকজন যদি একবার যে আল্লাহ দিনের ভিতরে প্রবেশ করতেছে দলে দলে দলে দলে মানুষগুলি আর আল্লাহ সাহায্য আসবে বন্দা যদি আল্লাহ রেখি করে সাহায্য করে তখন সুর কম আর আল্লাহ বন্দারে সাহায্য করবেন আল্লাহ বন্দা যদি আল্লাহ রেখি করে সাহায্য করে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 এর মাধ্যমে যদি আল্লাহ সাহায্য করা হয় আল্লাহর সাহায্য আসবে আর আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে আর বিজয় আসলে আবু যাররা বুঝাইছেন বলেছেন এত বড় বড় ব্যক্তিরা বোঝানোর পরেও বারো বছর পরেও যে মানুষগুলি মুসলমান হইন না এটিও মুসলমান হয়েছে যদি মুসলমান হওয়ার ছিল এই আমি মক্কার সাধারণ লোকগুলি কি দিলের মধ্যে মহর মারা না পরবর্তীতে ইসলামের বড় বড় সৈনিক তারা এই যোগ্যতাওয়ালা মানুষ গুলিও তাদের যোগ্যতা ফ্রুটে নেই ইসলাম কেবল তারা এমন যোগ্যতা মানুষ আসে না কিন্তু এদের যোগ্যতা শুধু বুঝাইলে ফুটবে রসম বুঝাই ফুটাইতে পারতেন মাধ্যমে ফোটা ফুটছে বিজয়ের মাধ্যমে সারা পৃথিবীর মানুষগুলি যে এই যার নামের দিকে যাইছে এটার ব্যাপারে আমাদের কোন দায়ী দায়িত্ব উম্মী মরু নাহরুফ ও তার নাও না মনকার তোমরা আমরুবিল মারুফ করো কি করো না মনকার করো তোমাদের কাজ কি চাকরি ব্যবসাগিরি আমার কিভাবে আয়াতের ব্যাখ্যা আবু হরার রাজা আল্লাহ করছেন বুহারের মধ্যে আসছেন আং তুমি খাই না ছিলেন জন্য তোমরা হইলে মানুষ এই জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষ জুলি রে তোমরা গলার মধ্যে শিকল দিয়া নিয়ে আসো হলুকিলাম অথবা তারা ইসলামের ভিতরে কি করে প্রবেশ করে তোমাদের শ্রেষ্ঠত্বটা তোমাদের কল্যাণটা তোমাদের উপকারিতাটা মানুষে কেমনে পায় তোমরা কোন অবস্থায় গিয়ে তাদেরকে কল্যাণ তাদেরকে সাথে যুদ্ধ করো যুদ্ধ করলে কিছু নিহত হয় আর কিছু বন্দী হয় আর কিছু এলাকায় তোমাদের উপর কি যায় অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় বিজয়ী কী যায় প্রতিষ্ঠিত হয়ে যায় বিজয়ী প্রতিষ্ঠিত হইলে সাধারণ লোকগুলি মুসলমান হয় আর যারা বন্দী হয়ে আসে এরা মুসলমানদের এখানে এসে তারপরে কি হয় মুসলমান হোক মুসলমানদের আচার আচরণ দেখে মুসলমানদের ভিতরে থাকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি গৌরবের অবস্থাটা দেখে আর যেগুলি মারা গেছে এই গুটি কয়েক মানুষ যুদ্ধ না করলো এমনিও কিছুদিন পরে কি হয়ে মরতো না মরতো না যখন তারা আরো কিছুদিন হত্যার দ্বারা তাড়াতাড়ি মরলো আমাদের দেশটিতে আরো কিছুদিন বাইক যদি মরতো মুসলমান কাফের অবস্থায় আরো কিছুদিন দুনিয়ার থেকে কুকুরি কুইরা যাইতে পারলে যাহ নামে ঢুকলে শাস্তি রাখি কম পাইত না আরো বেশি বদামল কিছু কম করার সুযোগ পাইছে তাহলে শাস্তি রে একটু কি পাইলো কম পাইলো তার জন্য কিছু কাফারের জন্য কল্যাণে কষ্ট একটু কম হয়ে গেল আর যেটা সারা দুনিয়ার মধ্যে রয়েছে এদের জন্য কল্যাণ হয়েছে ইসলামের সৌন্দর্যের ভিতরে বন্দীগুলোর নিজে তন ওকা ছাত্তা কামিয়াবির কালিমা কোনটা ইহলিহাম কামিয়াবা সফল কাম হইবা কি গ্রহণ করলে আর কি না আমার নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে আমি কিতাল করতে থাকবো লাই লাল্লাহ মানুষে গ্রহণ করা যতক্ষণ লাইল্লাহ গ্রহণ না করবো ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কি চলবে সেটা বুঝাচ্ছি তাহলে রসুলসাল রহমতুল্লিহিন কিনা রসুলের রহমতটা মানুষের উপর বিকশিত হবে মানুষের উপর বাস্তবায়িত হবে মানুষের সফলতার বিষয়টা ধরলেই তো লাইলা আর রসুল সালামকে নির্দেশ দেওয়া হয়েছে লাইলহিল্ল মানুষদেরকে ধরানোর জন্য কে মাধ্যমে কে এর মাধ্যমে মাধ্যমে তরবারি দৈরা করিব না যে মুসলমান যে তোদের সত্যি করামী কি করো যদি অধীনতা স্বীকার করে নাও তোমরা জিজ্ঞিয়া দিলে তোমাদের ধর্মকর্ম নিয়া স্বাধীন তোমরা চলতে পারবা তোমাদেরকে জোর করে কাউকে মুসলমান ইতিহাস নাই যে মুসলমানরা জোর করে আমাদের মুসলমান মনে আল্লাপাক রসুল পাঠাইছে হেদায়ত এবং সত্য দিন সহ সব দিনের উপরে দেবে কি করার জন্য বিজয়ী করার জন্য শ্রেষ্ঠ মতো মরু বুমি দিয়ে ঘুরছেন না ঘোরের নাই আচ্ছা রাস্তা দিয়া হাটা উটের উপর সাথে মরুভূমির মধ্যে বিচরণ করা এই পাহাড়ে কন্দরে সুটাছুটি করা এটা বেশি হজিলতার কাজ না মসজিদের মধ্যে বৈশাখ করা মসজিদের মসজিদের নবীতে আল্লাহ কেনা হতো আল্লাহ কি পারতেন না বৈশাখ করতেন ঘোরাঘাড়ি না কিরে অবশ্যই কোনটা বেশি কাজির ঘোরাঘাড়ি দেখা গেছে কিন্তু পাকের সৃষ্টির উদ্দেশ্যে থাকা না না এই ঘোরা গাড়ি দা সাহাবাহিক কোনটা দিয়া ওই মস্তিজে হারামের মধ্যে মস্তিজেনা থাকা সেখানে সারাদিন পেশা থাকা দিয়া নাকি দিয়া রহমতুল্ল আলমিনকে দান করছেন সফলতার জিনিসটা যে সবাই কি করছেন রসুলসাম কিসের মাধ্যমে ক্রেতালের রহমতুল্ল আলমিন বলছেন সে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে দুর্গাকে কি করো করো খি মান মা সাথে যারা আছে বিরোধীদের সাথে কি করো ফিতাল করো আর দিনটাতে বিজয়ী করতে হইলে কাছে সত্যিটা শেষ করতে হইলে মিতাল ছাড়া কোন কি নাই ব্যবস্থা আল্লাপাক নেই আল্লাহাক কি করেন নেই দেন নেই না এই বলতে আল্লাহাক কি করেন নেই দেন নেই এই জন্য নাই আল্লাহ স্পষ্ট করেছেন কাফের শক্তি শেষ করতে হলে দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে হলে আপনি কি করেন কোহ পেত আল্লাহ ফিতনা। যতক্ষণ ফেট না কাফের শক্তি কিনা হবে শেষ না কোন দিন উকুল লোহ আর জন্য হয় না কাফের শক্তি যে পরিমাণ বিদ্যমান থাকবে সেই পরিমাণ দিন হবে না নিরাপদ একদিন না একদিন সে শক্তি নিয়ে কি করার অবকাশ আছে দাঁড়িয়ে যাওয়ার অবকাশ এই জন্য তার মাঝে মাধ্যে ধরুন কি করা দেওয়া এই জন্য কেতালটা চলবে ইসালেসে মাসারা পর্যন্ত ইসালে সে মাসার আসে গেলে একটা কাপের কি করবে না থাকবে সে সময় বিধান হবে ইমাল ইসলাম হয়তো মুসলমান হবে তরবার সময় এই বিধানটা হবে যে সেই সময় রাগ পর্যন্ত আমার তরবারি দিয়ে কি করা হয়েছে হয়েছে তাহলে তরবারির বিধানটা এখন আছে না নাই নেই কথা বলবেন যে এখনকার রক্ত না এখন রক্ত কি রক্ত না রক্ত অবশ্যই সবাই এই আঘাতটাকে অপসারণের জন্য মজলুমিনদের কে উদ্ধারের জন্য আল্লাহ রব আহমিন কে নির্দেশ দিচ্ছেন মুসলমানরা বাড়ি ঘর সারা হয়ে আসে না নাই এই বাড়ি সারা যদি হয়ে না যায় কেহ তার প্রতিষ্ঠার জন্য قرآن قرآن يقول لك قتل وما لنا لا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا إذا ومظلوم أشعر تذكر كرتساء وما لكم لا تقاتلون في سبيل الله إذا أشعر تركي ركّر لكم ركّن وقتل كرتساء الله فكرتك إذا أشعر تركي ركّر لكم ركّن وقتل كرتساء كتبعي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 ছিলেন প্রতি চার মাসে কি আল্লাহর রাস্তার থেকে খাচাল রাস্তার থেকে সারা দুনিয়ার সব রাস্তায় তো আল্লাহ বাজারে যে ডজন হেড কার রাস্তা এই বাজারের রাস্তার থেকে আসছে কোন ঘা চাল্লাহ রাস্তা মানে কি থেকে কারণে দিনের সহি ছিল না সহি বুঝ ছিল না সহিটা পাইছেন সে অনুযায়ী তাদের আমল ছিল না এর বিপরীত আমল ছিল সহি বুঝ অনুযায়ী ওনাদের আমল যেটা ছিল সে আমলটা কোন আমল ছিল কোনটা ছিল স্বাভাবিকভাবে এটা দিয়া কি তাদের শ্রেষ্ঠত্বের মাকামায় নেই এখন আমাদেরই এই অবস্থা এমন হইল কেন যে আমরা এডারে নিজেদের সানের খেলাফ মনে করি শ্রেষ্ঠত্বের বিপরীত মনে করি এইদারে দিনের কম ফাহের না করি না দিন ভুল বুঝা না এটাই সঠিক বোঝা সাহাবাহী কারাম এই আমলের উপর হইতেছিলেন না অন্য কোন আমলের উপর এই আমলের উপর জরুরত পরিমাণ অন্য আমল তারা কি করছেন করছেন ছিলেন ফকি তাদের মধ্যে আমাদের যে ফকি মুফতি মুজ তাহেদ তার ফাঁকাহাত বেশি না একজন সাহাবীর ফাঁকাহাত বেশি সাহাবির ফাঁকাত বেশি কেউ দিক দিয়া দিনের ভোজ বেশি ছিল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 কেতাল ছিল না ব্যাপক অথচ অন্য কোন কাজের মূল কাজ বানাইছিলেন আমরা যে ভিন্ন কাজগুলির মূল কাজ বানাই ফেলছি সবাই তরিকায় রয়েছি আমরা যদ্দুর ভিন্নতার মধ্যে গেছি ওদুর সাবাহিকার্মের তরিকা থেকে দূরে হয়ে গেছি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 কি করতেছে জুতা সিলাইতেছে একটা কাপের মস্মিক জুতা আপনাদের একটা মেসাল আহ যেটা আপনারা বিশ্বাস করেন যে একজন হালের সার যায় কোরআন শরীফের অক্ষর কোরআন শরীফের শব্দ গুলি শরীফের বাক্য গুলি হালের মস্ক করায় আপনি বলেন সে দিনের বড় কাজ করতেছে না একদম মুফতি সাজ করতে ইকবালের কোনটা খাবারটা বড় হ্যাঁ মুফতি সাপ দুই ঘন্টা আট ঘন্টা ওই আর মোসনবীর শের কয় আর ইকবালের সের কয় আর এই লোকের সরাসরি কালাম করে এই লোকের সরাসরি তার জিদা দিয়ে উচ্চারণ করে কার কালাম আল্লাহ বেশি মর্যাদা করেন কারো কালাম আল্লাহ পড়তেছে আর হৈরুকুমান তা আল্লা কোরআন আল্লাহাহ সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছে যে শিখে আর কোরআন শিখে হ্যাঁ কোরআন শিখতে আছে আর শিখাইতেছে আর ওই তো মোসনবী শিখতেছে ইকবালের কুল্লিয়াতে ইকবাল শিখতেছে কি করতেছে শিখাইতেছে মর্যাদা পানি মর্যাদাপূর্ণ কে বেশি কিভাবে যেটা নাকি সবকিছু রহস্য সে উদ্দেশ্যের কাছাকাছি বেশি জাহিরি সুরত্ব তার বাদ নাই কিন্তু উদ্দেশ্যের কি কাছাকাছি বেশি আল্লাপাকে দিন প্রতিষ্ঠার আল্লাপা ঘোষণা করে এখন বদিনী প্রতিষ্ঠিত হয়ে আছে আর দিন উপেক্ষিত হয়ে আছে এটা করতে গেলে কোন কাজটা ফরজ আছে এটা করতে গিয়ে এটার প্রসঙ্গ হিসাবে জুতা শিলান লাগতেছে তো জুতা শিলানো বেশি না বেশি তাহলে কইবেন হ্যাঁ জোতা শিলা নেবে করান তাহলে ও তোর উপর হজলত দিয়ে গেছে কাফুরিয়ে গেছে যদি কুকুরে তা ইডে কি করছে না আগে এই যে ধারণা করব হয়েছে ইডি তালা এই যে তোমরা কি করছো এই যে বের হওয়ার পরে এটা ক্ষেত্রে অর্থাৎ তোমরা যে এই যে ছুটাসুটি করছো এই যে দোড়দরি করছো এই যে তোমরা পদচারণা করছো এই যে কাছে আঘাত করছো কাঁতিশোধ নিছো এই মারামারি করছো আর ওই তিনজন লোক তোমাদের সাথে তারা মসজিদে নবীর মধ্যে মসজিদে নবীর আমল গুলি কি রাখছে চালু রাখছে ওখানে নামাজ পড়ছে ওখানে তেলাওয়াত করছে ওখানে কাজ করছে সেই তিন লোকের কাজ তোমাদের কাজের তুলনায় রামবন এবং সৈয়া হয়েছে একটা শৈতানের ধোকা শৈতানের সাথে গুণা করাইতে যখন না পারে তখন নেমের মধ্যে যেটা নকল ইডের মধ্যে লাগাইতে ফিরাইয়া যখন ইড না পারে তখন খরচের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বেশি ঈদের ফিরাই কম গুরুত্বপূর্ণ লোক দিয়ে লাগাই দেয় বুঝেছে এই ব্যবসা দোকানবাদে কি করে ফেলে রাখে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোমকালটা হাজিতে রস গাছ দিয়েছেন কাশতি দিয়া জাহাজ দিয়ে কি দিয়া জাহাজ দিয়ে জাহাজের মিসতলা দিয়া একদল কাফের মুশাকা পৃথিবীর জাহাজ ধরে সিদ্ধ্র করে আল্লাহ রাজা বা ইংলিশের দোসর হইয়া আল্লাহ রাজা বানানো লেগে সমের কাজ থেকে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি হওয়া এ দিয়েছে সমাজের নৌকাটা রেকি করুন ছিদ্র করুন আর এটার কারণে হাবিস আসছে যে প্রকাশ্যে যদি নাফরমানি হয় আর এটা যদি বাধা না দেয় তাহলে সবাই রে আল্লাহক আজবেন ধ্বংস করে হয়তো তারা ফিরাইব জাহাজ ছিদ্র করার থেকে আর নাহলে এই জায়গা ছেড়ে দিয়ে সে কি করবে এই জাহাজ ছেড়ে দিয়ে চলে যাবে এই জাহাজের ভিতরে থেকা জাহাজের মধ্যে খানা পাকাবে জাহাজের রং লাগাবে লাইট ফিট করবে সাঁতার শেখাইবর্তা যাহের মানুষগুলি লাইটের উন্নত লাইটের সুবিধা ভোগ করো চায় নাকি তারা চায় নাকি তারা উন্নত ধরনের কি করো বিনোদনে এখানে থাকো। বিছানা বিছানা বিছানা টিছানার মধ্যে চায় তারা চায় যে এই লোকগুলো সাঁতার বেঁচে যায় এইগুলি বিভরীত বিপুরীত হইলে না খাইলে কি নিজেদেরকে কেউ আরে না খাইলে বাঁচবো সাঁতার না পারলে কি বাঁচারবো তারপরে পানি যদি জাহাজতে কিছু না সে না তারা কি হবে চেষ্টা শৈতানের সাইকি করতে এই চেষ্টা করলে তারা থেকে যেন কি করতে পারো ডুবতে পারো আর শয়তান হাসতে পারে এইগুলি দিয়ে কোনো কাজ না তো দিনের ক্ষেত্রে রসুলের এই মেসাল দিয়ে বলার উদ্দেশ্যের উপরে বাকি সবগুলি কামের সাময়িক স্টপ দিয়ে কি করছে এটা ফিরানোর জন্য চলে গেছে ইমানের পরে আক্রমণকারী শত্রুর প্রতিহত করার চেয়ে বড় ফরজ আর কোনটাই না এমন কি কি না নামাজ রস ভাই আজাবের মধ্যে যখন নাকি দেখছে যে ওরা পার হইয়া আইসা পড়বে খন্দ নামাজে লিপ্ত হয়ে গেলে ওরা খন্দ কি হয়ে যাবে পার হইয়া যাবে চূড়ান্ত একটা চরম পর্যায়ে গেছে তখন রসুলকে ফিরিয়ে রাখার দাবি গুরুত্ব দিছে নামাজে কি করে জানি সাহাভাই বুহারির স্পষ্ট আসছে এটা কি রসুল ভুল করছে কথা বলবেন যে রসুল আল্লাহর ভরসা নেই তো কি আল্লাহ তুই তুমি তোমার নামাজ আল্লাহ না দুনিয়া দারুল আসবাব প্রত্যেকটা কাজের জন্য যত যত আসবাব অবলম্বন করা কি খরচ কাজটা যদি ফরস হয় এটা আসবাব অবলম্বন করা কি খরচ শত্রুর প্রতিমানের পরে ফোপায় স্বামীতে লিখছে যে এটা নামাজ রোজার মত ফরজ কে মতো নামাজ রোজার চেয়ে আগে ফরজ মত ফরজ বলেন আগে ফরজ বলেন ধরনের রক্ত চলতে আসছে এটা না কি করবে না থাকবে না বুঝে এখন বর্তমানে যে আমরা হালতে আছি ফরজ হয়ে আছে না ফরজে ন আমের রক্ত যেমন একটা হালত হয়ে যাওয়া যে হালতে রসোসাম সবাই নিয়ে কি করছেন গেছে এখন এমন হালত হয়ে যাওয়ার পরে কেউ যদি নিয়ে বের না হয় কেউ ডাক না দেয় তারপরেও সবার উপর বের হওয়া যায় ফরজ নামাজে রক্ত হইলে মসজিদে নবীতে কেই আজান হয়তো সবাই গিয়ে জমাতে এখন যদি কোন এলাকায় রক্ত হয়েছে কিন্তু আজান হয়নি লোকদের উপর নামাজ পড়া ফরজান হাইয়া আল্লাহ সালা তো কি করে নাই কেউ বলে নাই হাইয়া আল্লাহ সালা না বললে নামাজের মধ্যে শরীর কি ফরজ হ্যাঁ এখন নামাজ রক্ত লাগেছে। সেই গুনবো রহমতুল বেরিয়ে গেছেন কি নফির তখন প্রত্যেকের কিসা ফিরলে রাস্তা আল্লাহ রাস্তায় কিতাল করো নিজের সারা যেতে পারেন বাধ্য করতে এখন তোমার যে অবস্থায় থাকো তুমি কি হয়ে যেতে হবে বের হয়ে যেতে হবে এখন যদি অন্য কোন সুরতাকা থাকি আমরা আল্লাহির এই টাকা বাদ দিয়া এটা সহি আলী মহিলা আমাদের সহি আলম কি আল্লাহপাক এই মুহূর্তে আমার থেকে কি কাজটা চান এই জিনিসটা জানার নাম এটার নাম কি আলম এই মুহূর্তে আল্লাহাক আমার থেকে কি কাজটা চান কোন কাজটা দিয়ে খুশি কোন কাজটা এখন দিনের জন্য এটা জানা এটার নাম বলে কি আর এর অনুযায়ী আমল করা হয়েছে কি কোন আলমের ফজিলত অনেক কিছু জানার নাম না যে আলমটা সহি আলম হবে দিনের এটার মধ্যে ফজিলত আর সহিমের যেটার উপর আমল হবে এটারত যে এলেমের উপর আমল হবে না এই যে এলেমের উপর কি হবে না আমল হবে না এটার সজ্যাতন লাকাও আলাইকা এটা তোমার বিরুদ্ধে সাক্ষী হবে এই সমস্ত এলেমালাদের উপর আল্লাহর লানত আর কাদের ল إن الذين يكتمون ما أنزلنا بينات و الهدى من بعد ما بينناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم لعنًا ايه એલেনদারজন কি উপকারের বস্তু হইছে না লানাতের বস্তু হইছে লানাতের বস্তু তার পক্ষ হইছে না দিক পক্ষ কিন্তু কোন কি হয় আমার ঘর সাহবাহিকার আম এলেম লোয়ালা এলেমাল কোন এলেমাল আ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 রসুল যেখানে উৎসাহিত করছেন আল্লাহাক রসুলের নির্দেশ দিচ্ছেন জাহালওয়ালা জাহাল জাহালা যে হয় যাহ কি হয় ধীরে ধীরে এলেমালা হয়ে যায় যে জাহেল সে গিয়ে যায়নি আল্লাহ সে আমার কি নাই জানা নাই তাহলে তারা কি বলা যেত জাহেল এই লুকটাতে যদি জানাই দেওয়া হইতো যে আল্লাহ বলছেন যে কিতাল ভালো সেদিন থেকে সে কি বলার দিলে কিতাল ভালো সুবিধা দিলে সেদিন থেকে সে গেছে কিন্তু লহম আজাহানুল্লাহ মামানা বিহা এমন কান্দিয়া শুনছে যে কান্দিয়া তার শ্রবণ বলা যায় না হ্যাঁ কই কিতাল খারাপ কান্দিটা শুনছে তারপরে কিতাল কি খারাপ এই যে খারাপ বলে এদের প্রতি অনীহা এদের প্রতি অনুৎসাহ প্রদান করে সে কি জাহেল রেছে না জাহেলের চেয়ে আরো মারাত্মক সে কি গেল জানো বালভূম জান চেয়ে খারাপ হয়ে গেছে জানারের তো গুণা নাই এটা তো কি আছে গুণা আছে এই অবস্থা হয়ে গেছে কারণ সে এদের দিকে ফিরে বিপরীতটা জানেছে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 মানে কি অর্ডার মানুষদের মধ্যে সব কাজের নির্দেশ তুমি দেও মানুষদেরকে শুধু উৎসাহিত করা পিঠে মারানোটা কি আমর না আবান। তাদের কাজ ধরলো করে কি করে হুকুম দেয় যে হুকুম দেয় পাইলে করতে কি হয় বাধ্য হয় তো যখন ক্ষমতার মাধ্যমে তারা দেশের মধ্যে বিজয়ী হয়ে যায় তখন তাদের হুকুম দিলে পালন করতে আল্লাহর মেহিয়া নির্মন করেন মানে খারাপ কাজগুলি কেউ সত্যি করতে থাকলেও এ মাধ্যমে তার খারাপ দেখি কেউ দিতে পারে দিতে পারে আর খারাপ কাজ যদি সত্যির মাধ্যমে তারা শক্তি না থাকে ও তো ইমান দারই দুর্বল হ্যাঁ শ্রেষ্ঠতে ইমানে কি কোন রকম মন দিয়ে চিন্তা করতেছে কিভাবে খারাপটা দূর করতে এই জিনিসটা তার খারাপ লাগতেছে দিলের মধ্যে কাটার মতো খালি বারবার কিনতেছে দিচ্তেছে এমন অবস্থা হইলে সে কি অবস্থা আছে দুর্বল ইমান আর যার বৃত্তে খারাপ কাজগুলি কাটার মধ্যে দি কোনো খারাপ লাগে না এ বিক্রি কিনাই ইমান খারাপ কাজ প্রকাশটা চলতেছে আল্লাহ না চলতেছে না খারাপ লাগে না হুক দিতে আমি তো কি করতে পারতেছি আমার জুলুম কেউ করতেছে না এই কারণে দিনের উপর যে চলতেছে প্রকাশ্যে যে না চলতেছে মুসলমানদের উপর যে নির্যাতন চলতেছে মুসলমানদেরকে যে বাড়িঘর ছাড়া করে দিতেছে সেটা তো তারই দেহ ছিল সব দেশের এক দেহের মুসলমান কারোর আঘাত আসে না নাই এক দেহের এক অংশের মধ্যে আঘাত লাগলে দেহের বাহে অংশ অস্থির হয় না হয় না এখন দেহের কোন অংশের মধ্যে মুসলিম দেহের কোন আঘাত আসে না নাই এখন যার মধ্যে অস্থিরতা নাই নিজের সুবিধা আছে দেখা সে কি মুসলিম দেহের অংশ রয়েছে মুসলিম দেহের অংশ থাকলে তো মুসলিম দেহের এক জায়গা নয় লাগ লাগবে জায়গা কি লাগতো কষ্ট লাগতো অস্থিরতা আসতো অস্থিরতা নাই এটার মধ্যে সে মানের কথা আমি খুব শান্তিতে আছি খুব আল্লাহ নুসরতে আছি খুব আল্লাহ সাহায্যে আছি খুব ব্যহস্ত অবস্থায় আছি। খুব জান্নাতি পরিবে সে কি আসি রুডে কি দেহের অংশ না কাফের আঘাত করতেছে তার বদামালের কারণে না সে মুসলমান হওয়ার কারণে গিয়া তুমি কি করো সাহায্য করু আর কেউ এর উপর কারণ নবী সারা তো মা দেখো না কেউ কোন গুণাগারের উপর যদি কাফের আঘাত করে সে তার গুনার ভোগান্তি ভুগতেছে সুতরাং তোমার এখানে কিছু করার নেই তুমি গয়া থাকো এই কথা কিসে মুমা কাজ আসলে দিন আল্লাহ দেয় কোন নবীর উপর আঘাত লাগলে শুধু আমি কি করবো দেহাদেবের আগে গিয়ে না যাবো না এরা কিস অস্থিরতা না তার কি আছে ইমান আছে নাকি নাই হাদিসমান নাই এই মনকার প্রকাশ্যে কোন ব্যক্তির উপর আঘাত লাগা এটা না আল্লাহ নাফর মানে দিনের উপর আঘাত দিনের উপর আঘাতের পর আঘাত চলতেছে না চলতেছে না তুমি আঘাত করো না দয়া করে প্রতিঘাত করা কিনা উচিত না না ফরজ যেটা ফরজ ছিল দেহায় ভিক্ষা করা হাসানের ব্যবস্থা করে এটা কি ইজ্জত ইসলামের আল্লাহ এবং আল্লাহরের জন্য কি জানেনা মুসলমানদের এই দুরবস্থার কারণটা কি বর্তমানে কারণ হলো যে আমরা সাহবাহিকারে দিছি সেরে দিছি সাহবাহ জীবন এর ব্যস্ততা ছিল এবং তাদের জীবন তলার ব্যবস্থা রাখছে আল্লাহ আলমা আর জিল্লতি আর লাঞ্চনা আল্লাহ স্থাপন করে দিছে কার জন্য যে আমার রাস্তার বাইরে কি করবে চলবে আজকে পুরো পৃথিবীর মুসলিমরা ষ করা এইগুলি কি বলছেন রসুল সালাম বলছেন এই সমস্ত আসবাবপত্র যাদের বাড়িতে থাকবে যে কৌমের ঘরের মধ্যে থাকবে ওই কৌমের মধ্যে আল্লাহ তালা কি দিবেন লঞ্চনা দিবেন দিবেন আরো বিস্তৃত ভাবে বিভিন্ন আছে হুজুর রসর কি করছে শুরু করছে তো রসুল চন্দ্র বলছেন বিভিন্ন ধরনের সন্দেহযুক্ত ব্যসা কিনে তোমরা কি করে দিবা শুরু করে দিবা বা আতুন বিল এই না ও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 অথচ এডি অনেক ক্ষেত্রে ভালো অনেক উন্নত চাকরি বাকরি তাই না চাকরির ব্যাপার তাল্লামসাল্লাম আল্লাহাল তোমাদের উপর কি দিবেন লাঞ্চনা চাপাই দিবেন ঝিও এমন জিল্লতি চাপাই দিবেন যে জিল্লতি তোমার দিকে কি করবে না সরাইবে না হাত তাও দিই নাকি যতদিন দিনের দিকে কি করবা ফিরা তাহলে দিনের কোন অংশটা সারণের কারণে তাদের উপরে চাপা দিয়েছিল দিনের দিকে অর্থাৎ সেই সময় দিন কোন জিনিসটা ওই ওই অপমানের সময় তোমাদের দিন কোনটাই জেহাদ টাইপ যে এটা বেশি আগে গেল সে বেশি দিনদার যে থেকে বেশি সে কম দিন সেই পরিমান দিনের থেকে দূরে বুঝে আসছে এলাকার দিনই কম মানে কি কম শ্রমিক ধীরে দিনে দিনে বাড়ছে না সার্বিক অবস্থা কি আগেছে নামাজি তারপরে তবলিগি পীরের মুরি মাদ্রাসা এগুলি বাড়ছে না কমছে সার্বিকভাবে দিনের অবস্থা কি একেবারে অবনতি জাহাজিরা উপরের দিকে উঠছে না তলাই গেছে এগুলি বাড়লে উপরের দিকে তলাই লুকের লেগে কারণ এগুলি দিন রক্ষা হবে না দিন ছেড়ে দিছে দিনেরও জাহাদ দেয় কারণ এটাই যে সব কিছুরে কি কারী রক্ষাকারী পুরানু স্পষ্ট বলছে যে দফা যদি না থাকে তাহলে যেই মসজিদে বিভিশাল নামনে হবে এই মসজিদ দেওয়া ভাষায় দেওয়া হবে ওই মস্তিদারের মধ্যে বেশি বেশি আল্লাহ নাম না দশায় দেওয়া হবে দফা যদি কি না থাকে তাহলে এখানে কি মসজিদের রক্ষার মসজিদে বেশি বেশি গিয়ে জিকির করা একশো বার পাঁচশো বার চব্বিশ হাজার করা না প্রতিহত ব্যবস্থারে শক্তিশালী করা হিটারের বাদ দিয়েটার মধ্যে বার করে না চব্বিশটা একবার যদি করে একটা খাবলায় খাবলায় আর দোস্তার ঘন থেকে যেমন রে কি করা হয় আঙুল দিয়ে টেন্ডা টেন্না নিয়ে খায়া ফেলা হয় তোমাদেরকে এইভাবে খায়া ফেলার চেষ্টা করা হয় জিজ্ঞাসা করছে আমরা কি সেই সময় সংখ্যায় কম থাকব। বলছে বলছে জানা তোমরা সংখ্যায় কি থাকবে না কম থাকবে না কিন্তু তোমাদের ভয় থাকবে না কাফার দিলে তোমরা কাফের দায় কি পাই ভয় পাইবা কি এর কারণে কারণে যে তোমরা দুনিয়ারে ভালোবাসা শুরু করে দিবা আর মৃত্যুরে তোমরা ভয় পাবা অন্য আহমদ ইমাম আহমদের রায়ের মধ্যে আসছে কারাহিয়া তো তুমি যুদ্ধরে তোমরা কি পাই যা ভয় পাইবা যুদ্ধরে ভয় পাওয়া আর মৃত্যুরে ভয় পাওয়া একই কথা মনে হইব যে এখানে গেলে আগে মেরে যাইবা এখানে মেরা গেলে আগে তস্ত সেরে অতচিত যেটা হনের কি করবে হবে ইউরোপের মধ্যে সময় সিরোনা মুসলমানদের বিশাল বড় কি এটা শেষ হয়ে গেছে কি এর কারণে আল্লাহাজ বলে যে কিতাল দিলে এটি শেষ হয়ে যায় আর তুমি বলো যে এই থাকার কারণে থাকার কারণে বোখারা সমর্থন যে ছিল একটু ছিল এবং সেইগুলির স্বয়ংক্রিয় ভাবে চলার বিশাল বড় বড় অক্রিয়া সম্পত্তি ছিল তাদের ভিক্ষাও কোন লাগে নাই সে সব সহ সব ধ্বংস হয়ে গেছে গেছে মাদ্রাসাগুলির কারণে বলে ধ্বংস ইত্যাদি না ইচ্ছা রাখছে হয়তো কিছুটা শিক্ষা রাখছে কিন্তু শীতের রাখলো কি তলানি বন্ধ হইতে ডুব যে এর কি বাদ থাকবো এরকম থাকবে এরকম কি হবে এদের উদ্ধারের ব্যবস্থাটা কি দফা করা ছিদ্রটাকে কি করা বন্ধ করা না করতেছে এদেরকে কি করা নির্মল করা ইডে কি দিনটারে রক্ষার সঠিক উপায় আর দিন এখন অবচেদম ফরজিমানের পর কোনটাই এখন ইডার সাথে আর এছাড়াও জাহেরি ভাবে ফরজ দেখতেছে আসলে সে নিজের ধোকার মধ্যে ফিরে আছে কি বাদে ফিরে আছে সাঁতার কালা ইড দিনের একটা কাম রক্ষার কিন্তু কি হবে না রক্ষা হবে না প্রত্যেকটারে তার আপনসে কি করতে হবে রাখতে রাস্তা ছেড়ে দিচ্ছে যে সময় হলি ফারা ছিল মুসলমান ওরা ফাঁসে ছিল ঠিক না অনেকে কিন্তু দিনের বিধান সমাজের মধ্যে পরিপূর্ণ কি করতো তারা প্রতিষ্ঠা করত বিচার হাইসালা করতো কি অনুযায়ী আগ্লা সেই সময় তারা ফোকাহিক কিছুরে বলছে যে সময় যে হাজার না গিয়া কিছু মানুষ এই সমস্তগুলি কি করতো রাস্তান বাদ করে দাও বের করে দাও আমরা এগুলি মানুষের সঙ্গে করি প্রয়োগ করি বুঝে আসছে সেই জন্য কিছু মানুষ সেই সময় কি করতেন এইগুলির মধ্যে থেকে এখন এখন সে অবস্থা আছে এই জানা নাই আমার হইতেছে না পিছনে এমন না পরিবেশ নাই দিখা এখন কিরচ হয়ে রেছে না পরিবেশ আনন্দ খরচ হয়েছে যেখানে ভিড়েছিল তখনও সবাইম বাতের ভিতরে লাগে নাই লাগছে পরিবেশের পিছনে স্বাভাবিকার জীবন শেষ হয়েছে স্বাভাবিকরাম জীবন কি নিকৃষ্ট কাজের মধ্যে আমরা কেন স্বাভাবিক সময় গুলি ব্যয় হইতে পারলো যা তাদের সেকেন্ড গুলি ব্যয় হইতে পারলো মিনিট গুলি ব্যয় হইতে পারলো ঘন্টা গুলি ব্যয় হইতে পারলো সপ্তাহগুলি ব্যয় হতে পারলো মাস গুলি ব্যয় হতে পারলো তাদের সম্মান ব্যয় হইতে পারলো তাদের বাড়িঘর ব্যয় হতে পারলো তাদের সন্তান কোরবানো হইতে পারলো আমরা কেন সেই কাজটার মধ্যে নিজেদের ঘন্টা নিজেদের মিনিট নিজেদের পয়সা নিজেদের সম্মান নিজেদের সন্তান ব্যয় হওয়াটাকে আমরা মনে করি আমাদের সানের খেলা আমাদের দিনের খেলা কোথায় আমরা আমরা করি। যে ঘৃণার বস্তু মনে করি সাহাভয় যে এরা এটা করতে পারে আমরা এটা করতে পারি না ওরা কম দরজা বিষয়টি কেমন হয়ে গেছে কোন পদ্ধার জন্য আমাদের সাহাবাই করে আমরা জিন্দি কিছু লাগেলো পরিপন্থী জিনিস ছিল আমাদের দিন কোনটা সাহবা দিন কোন ব্যয় আমাদের দিনের পরিপন্থী এই জিনিসগুলির সাথে কি হওয়া ব্যয় হওয়া আর সাহাবাহিকামের আইনে দিন ছিল এই পিছনে নিজেদের জীবনটা কি হওয়া ব্যয় হওয়ার তাইলে একই জিনিস ওনাদের জন্য আইনে দিন ছিল আর আমাদের জন্য কি হয়ে গেছে দিনের পরিপন্থী হয়ে গেছে তাইলে আমাদের দিন আর সাহবাহিক দিন এক হয়েছে নিছে কোন দিনের উপর আছে এখন তিনটে ঘরে দেখা হচ্ছে এই জন্যই আমাদের দিন শয়তানের লোকের কেউ হয় সংঘর্ষ বাজে না অথচ আল্লাহ রব আলমী স্পষ্ট বলছেন জাল না লিকুল্লি না আদু বাম মিনার সব নবীর জন্য অপরাধীরা আমি কি বানায় রাখছি শত্রু বানায় রাখছি কিন্তু আমরা নবতলা কাজ করি ঠিক নবীর তরীকায় চলি ঠিক নাই নবী ঠিকই অপরাধীরা আমাদের প্রতি খুশি দুনিয়ার অপরাধী আছে না অপরাধী মরে গেছে সব ওরা আমাদের প্রতি কি খুশি আমাদের কাছে সন্তুষ্ট আমাদেরকে তারা কি করে না কোনো না কিছু মনে করেনা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা কোনো ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে নাই আছে মানে কি ধরনের শান্তিময় কি হয়ে গেলাম শান্তি প্রতিষ্ঠা শিথিল হয়ে তো তারাও কি হবে শিথিল হবে কাপের রা চাই যে তুমি অস্ত্র শস্ত্র না রাখো বদ্মাল্লা দিনে কাপড় উল্লাও কা তারা যেটা চায় আমরাও সেভাবেই কি করতেছি চলতেছি ওরা আমাদের শত্রু হবে কেন মানে কি এই যে চাউলের উপরে যে কি হয় কি কর গরু কি করে দে না না আপনার কথা যখন শুনবো কি করবেন দিবেনি আপনি তার গৃহপালিত মজবুত থাকেন আপনি যদি মোস্তকল থাকেন আপনি যদি আল্লাহরেই মানেন আর কারণ না মানেন তখন সে এগুলি দিব যে আল্লাহর সূত্র সে আপনাকে দিবেই গি আর ইমান তো এটারই বলা হয়েছে যে আল্লাহরে মানবে আর ওগুলো কি করবেন আসে মানবে না আল্লাহ রহমানে ইমানের জন্য আল্লাহ সত্রু রে যে অস্বীকার করবে আর আল্লাহ রে যে মানবে এই ব্যক্তি শক্ত হাতল কি করছে দরছে আর যে শৈতান রহমানে আল্লাহ সত্র সেকোন রমিনে না মুসলমান সেনা কাবার মাঝামাজি আদার কুলাস কালেমিন্নার মারাত্মক না। এই কৌশল দেখা যেতে পারলো না এই জাদুদা সাহে কেন দেখা যেতে পারলেন না আমি আলাইম সাল্লা দেখা যেতে পারলেন কই সব যুগে দিয়ে আমি ইসলামের শত্রু হয়ে গেছে সমাজের লোকেরা না হয় রসুসাল্লা ইসলাম বলার সাথে সাথে পূর্বের ধর্মের কি বলছে আপনি যে জিনিসটা নিয়ে আসছেন এটা নিয়ে যখনই যে আসছে দুনিয়ার মধ্যে এখন আমরা ঠিকই সেই জিনিসটারই দাবিদার কিন্তু আমাদের কি নাই শত্রু নেই কন্যা এমন ডিজিটাল যুগে এসে পড়ছি আমরা ডিজিটাল যুগে এটা শহীদিন শহীদিনের পথে হাঁটলে বদ্দিনদের সাথে কি রাখবো আসবেই বাকি সংঘর্ষের মধ্যে আমার সহায়ককে আল্লা পথে শৈতানের পথে শুধু হাঁটবেই না শৈতানের পথে তারা যুদ্ধ করবে জানু না ই কিলু না ইয়ার দু কুম আতা যতক্ষণ তাদের ক্ষমতা আছে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 আঘাত না করলে চালাবে না তুমি কি আঘাত না করলে আল্লাহ তারা কি চালাবে আল্লাহ আমরা আল্লাহর কথাটা ঠিক না তোমার ইয়ে দর্শনটা ঠিক আল্লাহ তোমার কি স্পষ্ট বলে দিচ্ছেন যে তোমাদের দিন থেকে ফেরানোর জন্য তারা যাবে এরপরে আপনার ব্যাখ্যার আল্লাহ দিয়ে এরপরে ইমান দাদ্য তাদের ব্যাপারে তাদের এই জিনিসটাকে প্রতিহত করার জন্য ওরা যখন কেটাল চালা যাবে দিন থেকে ফেরানোর জন্য মুভেন্ট নিজেদের দিন রক্ষার জন্য কি করবে সে যে অস্ত্র নিয়ে আসতে সে অস্ত্র এই জন্য তুমিও কিতাল করো যেন সে নাকি না থাকে বাকি না থাকে অর্থাৎ তার শক্তিরা যেন বাকি না থাকে তার শক্তি নিঃশেষ হওয়া তুমিও কি চালাইয়া যাও কেটাল চালায় যাও হ্যাঁ তোমার কিলু হোম তুমি কিতাল করো ইউ হুম আল্লাহ তাদেরকে আজাদ দিবেন কি দিয়া তোমার হাত দিয়া কিন্তু তোমার হাতটা কি ফলাম তাকু হুম বল্লাহা কতলাহ কিতালের জন্য তুমি যখন হাত বাড়াই তখন কত করে কিন্তু যুদ্ধুর আছে তার যে শক্তি এটা শুধু মানের নাই কি শক্তি ওবা তুমি মানে কি রমিয়ন নিখেতের শক্তি রিবাতুল খাইল মানে কি যানবাহনের শক্তি এই শক্তি যুদ্ধুর সম্ভব তুমি অর্জন রাখো এই শক্তির বলে সে কি থাকবো ভীতে থাকবো কি থাকবো বিতে থাকবো আর আল্লাহ শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত বানায় রাখা এটা একটা ফরজ এটা একটা কি ফরজ আল্লাহ শত্রু আমাদের দেশে কি না খুব ফখরের সাথে আছে এই ফরজটা আদায় হইতেছে আমাদের দ্বারা আদায় হইতেছে এক দুই ডা যদি মারুন দিত তাহলে কিছুটা কি থাকতো সে বৃতটা আছে একদিন কেউ যদি মারে তাহলে সে কি করলো ওদেরকে বিতো বানাইলো না বানাইলো না সে কি ইসলামের বাইরের কাজ করলো না ইসলামী কাজ করলো আর এই দিনের উপর আঘাতকারীরা হত্যা করা এবং তাদেরকে বিত রাখা এটার জন্য কি কোনো বড় শর্ত আছে মালের উপর যদি আঘাতকার আমার মাল ব্যক্তিগত মাল কেউ জোর করে নেওয়া যেতেছে হাদিস স্পষ্ট আসছে যে ক্ষেত্রে তুমি তার উপকার দিও না আমি যদি না দেয় তো সে যদি আমার লোক মারামারি করে দিচ্ছে দিচ্ছে যে তোমার প্রতিবেশীর সাহায্য নয় প্রতিবেশীর যদি সাহায্য না করে অথবা করতে না পারে সত্যি দি তুমি বাদশাহ সাহায্য না বাদশাহ সাহায্য করতে না পারে অথবা না করে অথবা যোগাযোগ করতে পারি নাই তাহলে তুমি নিজে মারামারি করো কিন্তু যদি মারামারি করে মেরা যাই তুমি সহি মেরা ফেলি কাজ মালের ক্ষেত্রে নিজের মালটা সারদেও নিয়ে রকিছিল অবকাশ ছিল এই ক্ষেত্রে সার মি মারামারি করেছে মালের উপর আঘাতটা যখন নাকি বরদাস্ত না করা জন্য একাই কেও মারামারি করা ওজু ওলাক ওনা ফ্গি ওলাকা না কে তোমার ফাগির থাকলে তারপরে ঘি করু মারামারি করি ওজু থাকলে মারামারি করু তিনামাজি ঠিক কাটা হো তাহলে এই কাম করি আর বেনামাজি এলে এই কাম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 এবং সেখানে যান নিলে দিলে সে জান্নাতি হবে না জান্নামি হবে জানাতে হবে সরাসরি জান্ন যদিও নাকি আসকালকারীরা বিভিন্ন আসকাল করবে কিন্তু আসলে সেখানে গেছে জান্নাতে চলে গেছে জাননাতে চলে গেছে এখন তো পরিস্থিতির এমন চলতেছে উরা বাহাদুরের সাথে কৌরবের সাথে প্রখরের সাথে সম্মানের সাথে চলতেছে আর আমরা বিলের মতো চলতেছি তাই না আমরা ভীত কাপড়ের সরে চলতেছি ইসলামকে জানলাম ভীত কাপড়ের সরান ধর্ম যে মরতে এই যে আল্লাহ রা এবং নবীর লুকি যে তাদের উপর কেতালের পথে যখন কারণে তারা কে ওয়াহানু সাহসা না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 তুই সবগুলি মিললে বারো বছরে এদেরকে তলাই আসছে না ধীরে ধীরে আরো আগে বাড়ছে এখন ওরা শক্তিশালী বুঝবো আমেরিকা নেদি কি শেষ দুর্বল এখন সারা পৃথিবীতে সেখানে খেলা যেতেছে শুধু এক জায়গায় না আর বিভিন্ন জায়গায় এখন সে মেরে আসল শত্রু হলো আমাদের এই কাপের মশকটা বিভিন্ন শত্রু দিয়ে হেডি আমাদেরকে গায়ে রাখতেছে ওই যে ধ্বংস করা রাখতে আমি খেলাফত না খেলা সত্যিক্রিয়া করতে গেলেও সেই শক্তি শেষ করে দিন দুইটারে ধ্বংস করে দিবস হয়ে যায় আর কি আর মুসলমান রাশিয়ারদের বাস্তব অবস্থা যারা জানেন আমেরিকার অবস্থা এখন খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ খুব এরপরে তারা সামরিক বাজেট কি করছে কমাইছে এবং সামরিক বাজেট মরতেছে মানে তারা সে কত জন্মটা জানেন নিটু বাহিনী আট থেকে দশ এক হাজার আষ্টশো থেকে এক হাজার মরে আর আফগানিস্তানে সন্ধ্যে মরে পনেরোশো দিনের সংবাদে বলেন ওরা এই পরিমাণ মরতেছে না ইলি বাংতেছে এখান থেকে সারা এখানে আফগানিস্তান এখানে জামানে মালিতে সোমালিয়ায় সিরিয়ায় ইরাকে উগুলি মধ্যে বিশাল অঞ্চল যারা এর নিজের দেশ চালাইতেছে আমেরিকার একটা সত্যি দেখা শক্তি রেখে গেছে নিজের এখন লড়ার ক্ষমতা নেই ধসটা শুধু দেখার বাকি যদি এটা কার মোকাবেলা মনের পরে জানিয়েছে ইমান যদি ভিতর ডিম হইতো পারতো কবে নিচে নাল্লার হুকুম হলো একটা মুসলমানকে দেওয়া যাবে না আল্লাহর হুকুম আমরা পালন করছে। আল্লাহর হুকুমের দাম বেশি নেই দাম বেশি আল্লাহর হুকুম তার আল্লাহর হুকুম পালন করছে আল্লাহর হুকুম পালন করাতো তা আছে যারা শহীদ দিচ্ছে শহীদ যারা যারা কবরে গেছে। এরা কি এমনি মৃত্যুতে কবরে যাইত না শহীদ না হলে লাভেছে কি তাদের কারণে আমাদের দেশের লোক মরে না কি কবরস্থানি গিয়ে দেয় শহীদ নেই শুধু কি মুদা আর হাতের দেশের কবরস্থানি গিয়ে দেন সব কি সুহাদা মুর্দা নেই সব জিন্দা আল্লাহ আমাদের ওদের হ্যাঁ ব্যাস দুনিয়ায় সম্মান খেলা তো কি সম্মান আমাদের কই আমরা আমাদের কোন সম্মান আছে ওরা কি সারা পৃথিবী এখন ওদের কি কি করতেছে ভয় পেয়েছে আমেরিকা হ্যাঁদের কি করতেছে অবশ্যই ভয় পেতেছে বাকি মুখে দিয়ে ভয় পেতেছে কথা কুলে যে সারা পৃথিবী নিজের বদনাম না বেজ যে মুখ কি করে না উচ্চারণ করতে পারছে বাস্তবে আমাদেরকে ভয় পায় না ওদেরকে ভয় পায় ওদেরকে ভয় পাই দেখি তো আমাদের বিরুদ্ধে জঙ্গির বিরুদ্ধে সবচেয়ে বেশি ভয় কারে আল্লাহ বলছে যে এমন প্রস্তুতি নেয়া রাখো যার দ্বারা আল্লাহ সূত্রা কি পায় ভয় পায় আল্লাহ শত্রুরা আসলেও ভয় পায় কাদেরকে নির্দেশ কাফের পা আমাদের কাছে অস্ত্র না থাকুক এইগুলির বুঝ আমাদের মধ্যে না থাকুক এটি কাফেরদের চাইদা। আর এই কাফেরদের চাহিদা অনুযায়ী আমাদের জীবনটা চলতেছে কাফের ভয় পেইবো আমরা বুজুর্গ আল্লাহর দৃষ্টিতে বুজুর্গ না কাফের দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ধর্ষি কের লিখে আমরা দিয়ে এখন এটারে কি বানাইছি সন্ত্রাসীটার কাজ বানাইছি দুই শয়তানের একটা বড় চাল। যে অস্ত্র দ্বারে সত্যির বস্তুর কাদের খারাপ ইলে সমাজে প্রতিষ্ঠিত হয় আর নেকারের কাছে দিয়ে দিয়েছে বানায় এর বানিয়েছে নিরীহ তাহাদেরটার কোন মূল্য নেই কোন মূল্য আছে আছে নাকি কোন মূল্য সমাজের মধ্যে একটা হিন্দুর যুদ্ধ মূল্য আছে একটা হারিয়েছে একটা হেরে মারতেছে যে মারতেছে পরিবেশটা এমন বানায় সাজছে না শাসছে না তাহলে কি করছে সবচেয়ে বেশি ঘৃণীত বানায় আসছে এটা মুসলমান সমাজের মধ্যে কি সম্মান আছে সম্মান নাকি এমন নাকি দিয়ে দিব না সম্মান না করে আছে আর একজনে টেলিফোন করে দিয়েছে যে তোর বাড়ির ঠিকানা ওই তুই চলাকা তুই ধর্ষাস মজা ছেড়ে দিয়েছে দিতেছে আমার কিছু করিস না আমার কিছু করিস এই যে রণজিত সিং না একদম সিং যে বিশ্বজিৎ বিশ্বজিৎ এর রাস্তার মারছে আওয়ামী লীগের ফলাফল মারছে এটার কি হইতেছে বিচার হইতেছে হ্যাঁ বিচার হতেছে তো সবাই আওয়ামী লীগের ঘৃণা করছে তো এই যে শিবিরের ফলায় ফুলছে মানলো এটার পক্ষে কি কোন একটা কথা কইছে বিশ্বজিৎ এর মধ্যে আর শিবিরের মধ্যে পার্থক্যটা কি আওয়ামী লীগের দৃষ্টিতে সারা পৃথিবীর আমেরিকার দৃষ্টিতে এই পূজা মানুষের দৃষ্টিতে পার্থক্যটা কি হ্যাঁ হিন্দু আর হয়েছে মুসলমান হ্যাঁ ইসলামের নাম লাইছে এখন বর্তমান পৃথিবীতে দূষে গেছে মুসলমানদের কাছে দূষে গেছে ইসলামের কিনা বলতেছে না জমাতেছেন সঠিক ইসলাম পালন করে কাফেররা সঠিকটা আর দেয় ওরা দেহে কি নাম ইসলামের মুসলমান ইসলামের মধ্যেও কি একজনের সাহায্য করো আর একজনের সাহায্য করো না এটা কিছু ভিত্তিতে ইসলামের ভিত্তিতে যে মুসলমান সে যে দেশেরই সে আরাকানের সে আফগানিস্তানের হোক সেই সে তোমার কি ভাই তার উপর আঘাত লাগার সাথে সাথে আঘাতটা কারো ফুরেছে তোমারও ফুরেছি যে তার উপর আঘাত করছে তুমি তার বন্ধু বানাইতে পারো না সে তার উপর আঘাত করছে তোমার উপরে কি করছে আঘাত করছে এই কারণে তুমি তার বন্ধু বানাই যা বন্ধু বানাই না তাহলে তুমি কার দলে সামিল কাঁধের দলে সানি তুমি এখন তোমার মধ্যে ও মুসলমানের হবে না মুসলমানা তার বিবাহ বন্ধন ঠিক নাই তার বউ ঠিক সে তাদেরকে সাহায্য করতেছে সাহায্য করতেছে না এবং চুক্তিও করতেছে সাহায্যের যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে তোমাদেরকে কি করব সাহায্য করবো এমন করায় যে এখন আমাদের বৌদি হইতেছেন যে আমাদের আমরা সাহায্যের তো আর মারাত্মক না এমন বলদামি আমরা তুই ইস্তামটা প্রতিষ্ঠা করে দে আমরা তো কি করতেছি না আল্লাহ উদ্দুর বিখারি সালে নিল্লা আল্লাহর দিন ইমন অসম্মানিত হয়ে গেছে আল্লাহ করবো না আল্লাহ শত্রু দিয়ে আল্লাহর দিনের আল্লাহ আমার যেহেতু শরীরা তারা একটু সৈদার ব্যবস্থা বিরোধে আমার যেহেতু রোজাদার চলতাছে না রোজার বিরোধের ব্যবস্থা বিরোধী আমার যেহেতু হুকুমকে মানতেছে না তারা একটু বিরোধে আমার হুকুম না মানায় আল্লাহ নির্বাচনী ক্ষতি হয়ে গেছে জনগণের কাছে গিয়া শুধু জনগণের কাছে না শত্রুর কাছে গিয়া তি থাকে কোথায় ফাহ উল্লিমাশা ফহাল উল্লিমা ইউরিদ ওরা না বাঁচলে আমরা বাঁচবো না ওরা মাইলে আমরা কে জানো মাই যাবো ইউ মেয়ে তমকে কাতের মুশেখা ওদের গোলামরা ওরাও ওদের কারা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 না ভবিষ্যতে কোনো আশা আছে না জানি আর মাইক দেয় এই ভয়ে শুধু এই একলা কাজটা করতেছে আল্লাহরটা বেশি না এদের ক্ষেত্রে আল্লাহর থেকে কি করেন বাকি কোরআন একটা ঘোষণা যে ইমানদাররা করতেছে কেতাল কার পথে আল্লাহর পথে আর কাকের করতেছে কার পথে শয়তানের পথে এই জিনিসটা একেবারে চলো মান কেমন পর্যন্ত কোন সময় কি করবো না কমাইবো না এটা না তাদের ব্যস্ততা থাকবে কিনিয়া কেতাল নেয়া সবাই ব্যস্ততা কিনিয়া নেয় হইরুল করুণের ছিল করুণের কেমাত থাকবে মানে আমাদের সবাই হৈরুল করুনটা ধরে রাখবে না কিন্তু হৈরুল করুণের একটা আমল একটা টুকরা একটা দলে কি রাখবে ধরে রাখবে তাদের কাজ হবে কি দিদিরা কেতান পৃথিবীতে এখন না নাই আল্লাহ এই জমাটাই অন্য নাম করা ধীরে ধীরে মারা গেলো সেও কে যাবে জাননাতে যাবে কিন্তু জান্ জান্নাতের কোন ভিআই পি মর্যাদা কি করবে না স্পষ্ট বুখারের রেহাতের যে জান্নাতের মধ্যে মর্যাদা কয়রা একশোটা র্যাঙ্ক কয়টা একশোটা আর এই সবগুলি হোক যেহাদ সারা যদি সে যায় ওই র্যাঙ্ক এর কাছে দেওয়া যাবে না সাধারণ নাগরিক হইব হ্যাঁ ওই সাধারণ নাগরিকদের মধ্যে কেউ বেশি দনী কেউ কম দনী এমন না। কিন্তু কি কোন ভিআই মার দাদা এমপি মন্ত্রী সচিব কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল এই সমস্ত কোনো কি নাই পদ নাই পদগুলি সবগুলি কার জন্য রসুল বলছেন যেই মুজাহিদের ঘোড়া রেখাই দেখালো হয়েছে যার রক্ত ধরা দেওয়া হয়েছে সে সবচেয়ে বড় মর্যাদা মানে তার দুনিয়ার কোন সুবিধেই সে পায় না হোসেন রাজি আল্লাহতালা জান্নাতের যুবক বেশি কিশোর সদারে সি কিের কারণে রসুলের নাতি হওয়ার কারণে না নিজের আমলের কারণে আমলটা লাগিছিল ছিল দুনিয়া রাজত্ব গেছে ইসলামী খেলা প্রতিষ্ঠা গেছে না কি করছে আল্লাহ দিনের সামান্য আঘাত সহ্য করতে না পাই এটার জন্য নিজের জীবনটা উদ্ধার করে দিছে অন্যরা তো আরো বড় আঘাত লাগলো দিনের উপর এভাবে না ওদের সামান্য আঘাতের পরে নিজের জীবনটা কি করে করে আপনার ফুলারা যদি কেউ মারে তারে আঘাত করলে আপনার দিলামে দেয় করার কষ্ট লাগলো আমার দিলের মেদে সীমানোর কষ্ট লাগবো আমি সাহায্য করবো তার কিন্তু বেশি মারলে তার দিনের জন্য সে সময় ইয়াজিদ বা তাদের লোকদের দ্বারা ইসলামের যে কিছু ক্ষতি হয়েছে কিছু ক্ষতিটাই তার কি হয় সীমার বাইরে চলে গেছে সে সময় কি ইসলামের প্রকাশ বেরিয়ে দিতেছিল আল্লাহর হুকুমদারে রহিত করে দেওয়া হয়েছিল কাঠের মকুম দিয়ে দেশস্তা লাগতেছিল তারা বেনামাজি হয়ে গেছিল প্রকাশ্যে করে না ফরমানি করে দিয়েছিল না তারপরও কিছু ত্রুটি কি শুরু হয়ে গেছিল না এই ত্রুটির উনি কি করে নাই সহ্য করে নাই সহ্য না করতে গিয়ে নিজের জীবন নিজের সবার জীবন কি করে দিয়েছেন শেষ করে দিয়েছেন কিন্তু দিনের সামনে এই কিছু বড় কিছু মনে এই যে তার কুরবানিডার কারণ তারা আওয়ামী লীগের ক্যাডারেলেই কি সম্মান হয়ে যায় আর যদি সর্দার যায় কি সম্মান হয়ে যাবে এখন হোসেন রাজা এই পথে যদি কেউ নিজের জীবন বিলায় আদে উচ্চর্গ করে আছে তার সম্মানটা কি কম মাহাদামেধে দিনটা প্রতিষ্ঠা করবেন না এরাই বিচেডার বলি রে কোন কি হয় একটু বড় পদ পায় একটু কি পায় ছোট পদ পায় নাকি সবগুলি কে গেছে ক্যাডার হয়ে গেছে এক পরীক্ষায় কাজ করছে রুম পারস্য পরাজিত হয়ে গেছে তাদের সময় তাইনা এখন সেই রুম পারস্য পরাজিত হয় না কিন্তু কি এই ক্যাডার বাহিনী একটা আছে তো বাহিনী আছে তো এবং এই ক্যাডার বাহিনীর হাতে দুনিয়া ডাবার কি হবে দুনিয়াম দিন প্রতিষ্ঠিত আমাদের কাম হলো কি এই বাহিনীর ভিতরে শরীর হয়ে যাওয়া কি হয়ে যাওয়া সামিল হয়ে যাওয়া সামিল হয়ে গেলে এখন আমার জন্য যে কাজ সেই কাজ যদি আমি সামিল থাকি সে কাজটা যদি আমি করতে থাকি আমাদের বড় কিছু না হোক কিন্তু আমি কি হয়ে গেলাম সামিল হয়ে গেলাম বুঝার শুনে আমাদের কাজটা হলো সামিল হওয়া সামিল হওয়ার ব্যবস্থা নাই সামিল হওয়ার ব্যবস্থা আছে অনেকগুলি ব্যবস্থা আছে চৌচল্লিশটা ব্যবস্থা আছে সামিল হওয়ার চৌচলিশে আব্দুল্লাহ আজম মহামদুল্লাহ বলছেন যে কোন এলাকা এই কাজটা প্রতিষ্ঠিত করতে হলে চারটা দাপার কয়টা প্রথমে তারপরে কি প্রথম হিজরত তারপরে তারপরে বিবাদ তারপরে কি কয়টা স্তর চতুর্চ স্তর বাহিনীর এখন আমি যে স্তরে আছি সে স্তরের কাজটা যদি আমার দাম আমাইতে থাকে তাহলে আমি ওই বাহিনীর ভিতরে গিয়ে গেলাম হয়ে গেলাম না ওই বাহিনীর ভিতরে সামিল আমি সেই সুযোগ সুবিধা সবকি কি আমি সমান ভাবি এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায় হিজরত করছে এরপরে জাহাদ শহীদ হয়েছে এই জাহাদ শরীফ হে এরপরে সে স্বাভাবিক মৃত্যু বরণ করুক অথবা সে কাপের আগাতে কি হোক শহীদ হয়ে যায় আল্লাহ আজির বড় পুরস্কার সে কি করবি পায় ফেলবি শহীদ একেবারে গলা কাটাই হইয়া যাওয়া এটা আমার ইতিহারে কিন্তু এই পটে থাকাটা আমার এখতিহারে পথে থাকার পরে যে যদি যত বেশি দিন থাকবো তত বেশি মর্যাদান হবে এই পথে না যদি বেশি দিন দুনিয়ামে খালি হায়ার পায় শেষ হয়ে বৃষ্টি বেশি মর্যাদান না না শেষ হয়ে বৃষ্টি বেশি মর্যাদা হবে পথে উঠার পরে তাড়াতাড়ি দীর্ঘদিন থেকে অনেক আরো কাছ করে তারপরে সহি মারা গেছে মর্যাদা বেশি দীর্ঘদিন থেকে যে গেছে কারণ হের কি সহিদ অন্যদিকে প্রত্যেকটা ছিল প্রস্তুত ছিল্লা আগে আগে তারা নেয় নেই ডাল্লাহ ইচ্ছা আরো সুযোগ দিয়ে রাখছে আর বছর যেকোনো জায়গায় দাঁড়ায় থাকুন মারামারি চলতেছে যে কোনো সময় গুলি লেগে তীর লিখ গা মেরে দিতে পারে বোমা ফিরা মেরে দিতে পারে এই অবস্থায় কয় সেকেন্ডি কয় বছর আবাদতর চেয়ে বেশি ষাট বছর আবাদতরের চেয়ে বেশি খুঁজিরত নাই এই অংশটা আমাদের জীবনে এমন একটা অংশ আছে একটা দিনও তো ওই জন্য আগে তিনটা কি আছে স্তর আছে যদি যথাযথ নিজের লাগাই রাখে তো ইনশা শেষ কি করবে একদিন শেষ স্তরটা আসবে এর উচিত কাজে লাগে নাই আপনি দিয়ে কি পুকুরে তলাই ফিরে গেছে আর এই পুকুরে নিচে যদি না পড়তো এইভাবে না পড়লে বিল্ডিং তো এই জন্য এখন যে কাজ আমার যদি পুকুর এখন গভীর গর্ত থেকে থাকে বিল্ডিং আগেরটার কদর কি মক্কা বিজয়ের আগে যারা যুদ্ধ করছে আর মক্কা বিজয়ের পরে যারা করছে আল্লাহ বলতেছেন দুদলের মর্যাদা কি না সমান আগেরওয়ালাদের মর্যাদা কি বিষ অথচ যুদ্ধে যারা যুদ্ধ করছে হ্যাঁ দুনিয়ার জহেরি কি রাষ্ট্র দখল করেছে কি সফলতা খাইছে ককলিবনুমত পাইছে আর মাদিয়ান যখন দখল করেছে পুরা পার কোটি স্বর্ণ মুদ্রা খাইছে শুধু স্বর্ণ মুদ্রা নগদ স্বর্ণমুদ্রা দেড় লক্ষ দেড় বাহ্যিক ভাবে সফলতা কোনখানে বেশি হয়েছে মাদায়ন যুদ্ধের তো উহের সহদাদের ফজিলত উহদযুদ্ধের অংশগ্রহণকারীদের ফজিলত বেশি না মাদায়ানে অংশগ্রহণকারীদের ফজিলত বেশি যাহ সময় এখন কষ্ট সবচেয়ে কি বেশি চালু হয়ে গেলে কার তেমন কষ্টটা কি থাকবে আরো কমে যাবে কম না যাবে না এখন কষ্টটা কি বেশি কারো তেয়ার করা আগু যে কষ্টটা কি অনেক বেশি আমরা যেখানে থাকি ধাক্কা দিয়ে ধাক্কাটা গই গিয়ে লাগবো ওখানে গিয়ে লাগবো ওখানে গিয়ে কি করবো লাগবে শত্রুগুন একটা দুর্বল করা দুর্বল করার জন্য তাদের ধারায় যে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 আমাদের শেষ করা ওরা যে পরিমান দুর্বল না হবে যে পরিমাণে আমরা যদি ওদের উপ বন্ধ করে দিলে ওদেরকে তো আক্রান্ত হয়ে গেল লাগে কি বলেন ওদের টেনশন বাড়বে না অর্থনীতি আরো দশ তাড়াতাড়ি হবে না তাহলে অর্থনীতি সমৃদ্ধির কারণে তো ওখানেও তারা অস্ত্র ভালো হতে পারতেছে সৈন্য পাঠ হতে পারতেছে যদি ইডি না থাকতো দেশের মানুষের কামড়া কামড়ি যে হন তোমার যেখান দিডারি দুর্বল করতে পারবো সেখানে মূল জায়গার মধ্যে কি লাগবো কাজে বিষয়টা সেই আল্লাহকে আমরা যদি কাজ করে যাই যে পর্যায়ে থাকি আল্লাহ তালা দিবেন আমাদেরকে দিবেন কাজটা গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ আছে। মানে সে কাজ দাদাই হয় না যেগুলি ছাড়া সেগুলি কি আছে। হয়ে গেছে কেতালটা ফরাজ কেতালের জন্য উপযোগী এলেন কেতালের জন্য অন্যান্য কাজগুলি যেমন হিজরত এদাদ রিবাদ এইসবগুলি কি খরচ হয়ে গেছে সবই লিখিয়েছে এই গুলি ছেড়ে দিয়ে যদি অন্য কাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে সে আম ফরজের বাদ গাইরে গাই ফরজের মধ্যে কি করলো লেগ গে শয়তানের পেরে দিয়েছে কেউ পেরেছে দেখতে দেখা যাবে সে মসজিদে নবীর দিয়ে পেরেছে অথচ আসলে সে কি করতে গোনা করতেছে আসলে সে কি করতেছে আর দেখতে দেখা যাবে আরেকজনের পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটতেছে আসলে সে কি করতেছে ফরজাতে করতেছে একজনে পাহাড়ে দিয়ে মরুভূমি দিয়া হাইটা পায়ের মধ্যে ফুসকা ফালাইতেছে বাস্তবেন আপনার বাস্তবে হরজে দিছে হরস আদায় কি হইতেছে আদায়ের প্রক্রিয়া চলতেছে আল্লাহ আমাদেরকে কাজের সাথে সংযুক্ত হওয়ার তো সিদ্ধান্ত করান যেমন কি এত উন্নত ব্যক্তিগত জীবনে তারা কি ছিলেন উন্নত ছিলেন না ছিলেন না উচিত কাজ না হয় এটা শর্ত না কিন্তু যাদের জন্য অন্য কোন হারাম কাজ না থাকে এটা শর্ত না এটা ফল পাওয়ার জন্য বেশি উপযোগী আচ্ছা একজন নামাজ পড়ে কিন্তু সে ঘুষ খায় জাহাজের ক্ষেত্রে আপনি কি বলেন তুমি যখন কি করো বদামল ছাত্রছোনা তাহলে কি করো না যখন তুমি ঘুষ কা তুমি দিনের বিরুদ্ধে চলে যাওয়া হল না তুই জানো তৈরি এই পথে যখন আসতো তুমি সংশোধন হয়ে যাও এটা আমাদেরকে বুঝে আমি